জনারফেজ জুবাড় মধ্যে আনসার কামরা মধ্যে তসিমান গোকাল হামদুলিল কোরআন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক জাতিসম্পন্ন কুরআন হজরত মৌলানা হাফেজ জুবায় রহমদ আনসারি সাহেব তাই আপনারা যারা অযোধ্যা বাহিনীর ঘুরাফেরা করছেন আমাদের মাহফিলে চলে আসুন সম্মানিত অস্ত্রীমতা আপনারা যেখানে থাকেন না কেন আপনারা আমাদের স্টুডিও চলে আসুন এ পর্যায়ে আমাদের সম্মুখে তাফসিল করে আসুন এ পর্যায়ে আমাদের সম্মুখে তাফসিল পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতীয় সম্পন্ন মুফাসরি ফোর হজরত মোরানা হাফেজ জুবায় রহমদ আনসারি সাহেব হজরতের বয়ানের পূর্বে মোনত্য় বাফেটু এংচ বিএ্য় সবালেিত্য় ক্্য় এশ্য় ওয়্য় স্য়ের স্য় স্য় ওামেবর ক্য়খুর Oh, so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 تعالى في كلام جن مجيد وفرقان جن بالله من الشيطان الرجيم إليه ترجعون قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون صدق الله العظيم وَصَدَقَ مَصُونُ لُغُلُ نَفِي الْكَرِيمُ الله ও oh, উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মা বলেন মহান আল্লাহ রব্বুর আলমিনের দরবারে অসংখ্যগণিত সকুল হদয় করছি যিনি অত্যন্ত মহাবীরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরতুল বাকার আঠাইশ নম্বর আয়াতি কাজিমাতে লওয়া করছি এই আয়াতের প্রথমে আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করছেন কেইপথ শব্দটা তার জন্য আশ্চর্যতা প্রকাশ করার জন্য ব্যবহার হয়েছে কেইপস শব্দের অর্থ হল কিভাবে আমরা দেশের আরো সহজ বাসায় কয়েক ক্যাম্নে এই ক্যাম্যে শব্দটা আশ্চর্য হইয়া বলে। আপনি যদি একটা লোকের লালন পালন করেন ভরণ পোষণ সব দায়িত্ব গ্রহণ করেন বিহা শাদি দেন বাড়ি ঘর করে দেন আর এই লোকটা যদি আপনার বিরুদ্ধে যায় তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন যে হে আমার বিরুদ্ধে কেমনে গেল আপনারা কিন্তু গুমনই নেওয়া যায় কিছু আনত করবেন এইরকম কইনি আমরা আশ্চর্য হইয়া হে আমার বিরুদ্ধে কেমনে গেল ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আরামিন আয়াতের প্রথমে কাইপা শব্দ উল্লেখ করে বলেন আশ্চর্য হয়ে যে কিভাবে তোমরা তোমরা দিয়ে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন বোঝাচ্ছেন তোমরা মানব জাতি গোটা মানব জাতি কিভাবে আল্লাহর সাথে না হরমানিকর এটা একটা আশ্চর্যের বিষয় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন যত ইজ্জত আর সম্মান দিয়েছেন এত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক কোনো প্রাণীকে দেখাই তৈরি মানুষ তার ডিউটি করে নূরের তৈরি ফেরস্তারা আমাদের সিকিউরিটির জন্য আল্লাহাক নূরের তৈরি ফেরস্তানে যুক্ত করে রাখেন এই জন্য আল্লাহাক কোরআনে বলেন যে তোমাদের সামনে পেছনে ফেরাস্তানে যুক্ত করে রেখেছি এরা আল্লাহর হুকুমে সমস্ত বিপদ আপদ থেকে তোমাদের হেফাজত করে এই আয়াতের ব্যাখ্যায় তসিরে কর্তুবীর মধ্যে লেখেন দিনে দশজন রাইটের দশজন এই মিলে বিশ জন ফেরস্তা রাত দিন চব্বিশ ঘন্টা আপনি আমার বড়ির হেফাজতের জন্য নিযুক্ত করে রাখছেন আমাদের সম্মান না আমাদের দেশে এমপি মন্ত্রী কোথাও যেতে হইলে আগে পিছে পুলিশের গাড়িটা কিন্তু উন্নত দেশে লন্ডন আমেরিকা ফ্রান্স কানাডা মন্ত্রী রাস্তা দিয়ে যায় আগে মিছে কোন পুলিশের গাড়ি নাই কিন্তু আমাদের দেশও খাইতে হয় না বেড়াগিডি যারা হয় না উন্নত দেশের লোকগুলো লাগে না আমাদের দেশের গাড়ি লাগে আমি যারা বুঝছি আমার বুধারা বড় হইতে পারে সত্য হইতে পারে আমি যারা বুঝছি এটা হইল উন্নত দেশের দায়িত্বশীল যারা এরা জনগণের ভাওনা যা আছে তা দেয় সুতরাং জনগণ দিয়ে কোন ডর ভয় এদের নাই আর আমরা দেশের এমপি মন্ত্রীরা জনগণকে যা করে তা দেয় না এই কারণে জনগণের মাস দেয়া যাওয়ার মতো সাহস হেরা নাই কিন্তু এরপরেও সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে সিকিউরিটি দেয় আল্লাহবুল আলামী বলেন তোমরাও দুর্নীতিবাস কম না আমার সাথে যা বলে কয়েক পৃথিবীতে গেছ এর তারের কাছে দেব তোমরা নাই সুতরাং তোমরাও দুর্নীতিবাস কিন্তু ইয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলমিন তৈরি ফেরস্তে দিয়ে তোমাদেরকে গজব আর আজাদ থেকে হেফাজত করে আল্লা আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত আর কোন প্রাণীকে দেয় নাই আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ার পরেও আমরাই হইলাম সব থেকে বেশি নিয়ম খারাপ আর দুধ করে বলেন মানুষের মতো নিমখ খারাম এই পৃথিবী তার কেউ নাই নিম খারাম বুঝেন তো কুঝা শেষ ফার্সিতে একটা প্রবাদ আছে নিমক করু দি নিমক দ্বারা শিকস্তি নুন খাইয়া নিমুখ দান ভাঙ্গি দেয় এমন মিল নিম খারাম নুন খাইয়া নিমুখদান ভাঙিলায় আমার মা বুঝলেন কিছু হা না খুইয়েন আমার কইতে একটু হইব মাত পছন্দ হা না পে যায় নুন খাই নিমুখান আল্লাহ আলমিন বলেন মানুষের মতো অত বড় নিম আর নাই এই কারণে আল্লাহ পাপ এক বলছেন সব থেকে অবাধ্য আরেকের মধ্যে বলে মানুষ কইল সব থেকে বেশি অকৃতজ্ঞ আরেকায়েতে বলে ই সুস্পষ্ট কৃতজ্ঞ আল্লাহ রাপুর তাই কুরা দৃষ্টান্ত এনে বলেছেন কপালের বরাবর যে একটা সারা হর্ষ এটা তো ঘামাইয়া ছাড়ব হয় না এখন যুগে কত উন্নত বাড়তি হলো না আর এক সূর্য তো শেষও করব তো বৈশে বেশি দিয়ান তাই এখন লক্ষ্য করেন আল্লাহ রপুরালি গুড়ার দৃষ্টান্ত আছেন একটা গুড়াকে পালন করে ঘাস খাওয়া এতে ওই মালিক গুড়ার ফিরের মধ্যে উচ্চ বই থাকে রইয়া যেতে খুব কষ্ট হয় শ্বাস্থান হলে যায়নি এটা আগে যখন ব্যবহার আল্লাহ রাবুল আলম বলেন উর্দো শাসে হাফাইয়া দৌড় মেওয়ালা গুড়ার কথন গুড়াটা তার মালিককে নিয়ে উর্ধ্ব শাসে দৌড়ায় একটা আওয়াজ হয় যখন দৌড়ে তখন দেখবেন আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হয় এই আওয়াজটাকে হয় আল্লাহ রাবুল আলামিন বলেন একটা গুল আক্তার মালিকের ঘাস পানির পৃথক কথা শুক্রিয়া আদায় করার জন্য তখন ঊর্ধ্ব মালিক নিয়ে দৌড়ায় আর তোমরা আমি এক পুরানা ভাগ পানি বানাইছি মা পেটেও খাওয়াইলাম এখনো আমার জমিনে দেখো অসংখ্য আমার মেয়ামত খাও কিন্তু তোমার উপরে কোন সাফও দেই না জাগাও দেই না কিন্তু এক পরেও তোমরা আমার বিধান পালন করার জন্য হাবাইয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আসো না যোদ্ধা গুড়ার কুকুরে আরোহণ করে হয় ওই দুশ্মনের তাবু মাঝখানে হামলা করতে হবে তখন দেখবেন ঘোড়া দুশ্মনের তাবুতে মাঝখানে হামলা করার জন্য মালিকের নির্দেশ খুব ঠান্ডা সময় সকালে খুব ঠান্ডা কুয়াশা কিন্তু ইয়ার পরও বুড়া কোনদিন অনীহা প্রকাশ করে না যে আমার জাম্পার নাই মাহলার নাই আমি না কিরম অনীহা প্রকাশ করে না মালিকের কথা মানার জন্য অর্দো শ্বাসে দৌড়াইয়া যায় কিন্তু মানুষ তোমরা অবস্থা হইল যদি ঠান্ডা করে আর কুয়াশা করে তাহলে কম লিটারে আরো ভালো করে টান দিয়া পায়ের মাথায় দিয়ে হয় যে ঠান্ডা আর কুয়াশা নামাজ থেকে গুমই বালা তার ভিতরে কম যার বাড়িতে একটা কুত্তা লালন পালন করে বাতের মার খা হয়েছে আর ই মার খাই এই কুত্তা শুক্রিয় আদায় করার জন্য আপনি ঘুমান আমি ঘুমাব না কুত্তার মালিক ঘুমায় আর আমাদের মালিককে আর ক্লাওয়ার্স দিয়ে বলেন কে মালিক আমাদের আল্লাহ ঘুমাইনি আর কে ধরে বলেন কিন্তু আমরা ঘুমাইনি আমি না আমরা ঘুমাই না আমাদের আল্লাহ গুম না দেয় ট্যাবলেট খাইলে আপনার গুম না বলেন বলে আমরা ঘুমাই না গুম হারায় আল্লাহ নিজে বলেন তোমাদের ঘুম দেই কেন ঘুম নেই সারাদিন তুমি সলাফীড়া করার কারণে খেতকামারে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে দোকান পাঠে হাতে কাঠে তোমরা মেহনত করার পরে যে ক্লান্ত হয়ে যাও দুর্বল হয়ে যাও সেই দুর্বলতা দূর করে তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘুম দেওয়া হয় এবং আদা ঘুম দিনের বেলা আমরা ঘুমাই দিন বাইরে থেকে কেটা মা ঘুমো ঠিক আছে আর রাত ঘুমাইলে একটা গাছের মতো দেখা যায় সন্ধ্যের মধ্যে এই দাগটা কিসে বইয়ের মধ্যে বসছিলাম চাঁদের পুরী ছাদের মধ্যে মিলে এক গাছ আছে এখানে বুড়ি দেখে বুড়ি বয়ে বয়ে সুতা পৃথিবীর করে নিের মধ্যে একটি দাগ দেখা যায় ওই দাগটাকে সে আল্লাহ নবী বলেন সাহাবিরা রে এটা হলো মহান আল্লাহ রকমের কুদরতের আলাম নী তখন বলেন সাহাবিরারে সূর্যের মধ্যে যে এইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যেও এইভাবে পাওয়ার ছিল দুইটা লাট সমান্তালে চললে বান্দার কুমাইতে অসুবিধা হবে তাই আল্লাহ রাবুল জিবরাইলকে বললেন আল্লাহ রাব্বুল আরামিন বলেন চিবরাইল তিনবার তুমি আঘাত করো বাতাস দাও চন্দ্রের মধ্যে জিবরাইল আলাই বিশাল পাকা দিয়ে চন্দ্রের মধ্যে তিনবার বাতাস দেওয়ার পরে ওই চন্দ্রের ভিতর টিকা আরওটা সরে গিয়েছে যে মাত্র আলোটা সরে গিয়েছে হুকুম দিলেন ও জীবনাই এই আলোটাকে সূর্যের আলোর সঙ্গে মিলাইয়া দাও আর একটা দাগ রেখে দাও আমার বান্দাবান্ধীরা চন্দ্রের দিকে আর এই দৃশ্য দেখে যেন আমার সুখ রদায়ী করতে পারে আমি আল্লাহ তাদের জন্যে চন্দ্রটাকে ডিম লাইট বানায়া দিয়েছি আল্লাহ রুমাবার সকল ব্যবস্থা আর আমি আল্লাহ আমরা সব ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাবুর আলমিন তর কোরআনে বলেন আল্লাহ ঘুম নাই আল্লাহর টন্দ্র নাই কিন্তু কোনোদিন কেউ তো আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না যে হাজুর আর ঘুমায় না ঈদেও ঠিকায় না কোনদিন শাস করে না মারবো কোন রাজা কোন না যে তুমি আমার সরি নাম সরি না করুন বেডা তুই তো আরাম বসে আর আসলের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি আলহামদুলো তখন দেখা দেবেন আল্লাহ করে আগে আলহামদুল ফিটাও এটি আলহামদুল ঠিক করছে না করে ওই চার দোকানে বই আমার মাথায় রসুল্লি চিতান্দা বানিয়েছিল আচ্ছা পঞ্চায়েত আসর্য প্রশ্ন আল্লাহ তোমার আমাদের জানার ব্যবহার হলো আল্লাহ তাকে সম্মান দিয়েছেন তাকে সম্মান দেওয়া চেষ্টি না কাকে কি দেওয়া বানাবেন এটা আল্লাহর ব্যবহার কেউ কেউ লুট দেওয়া বানাইছেন কেউ মালি দেওয়া বানাইছেন কেউ পানি দেওয়া বানাইছেন কেউরা আগুন দেওয়া বানাইছেন ধরে বলেন ঠিক না আমার একদিন এক বাড়ির আমার খাইব আমি তখন বললাম চাচা রসুল্লাহ আল্লাহ যে সময় বানিয়েছে যে সময় আড়স করছি লোক যারা আছি আর ভবিষ্যতে যারা যারা এসে গেছে প্রত্যেকের ছবি লো এ মাহুজ নামক মৌর মধ্যে আর তো দেখ আল্লাহ বলেন্লামিন বলেন লক্ষ্য করে দেখো আমি আল্লাহ রাবুল আলমিন রোহে মাহের মধ্যে সব রিপিবদ্ধ করে দিয়েছি কারণ বলেন হয়তো এটা মেঘাদের আর নব স্বপ্নের মাধ্যমে সমস্ত নবীরা এসে দেখা করেছেন নবী বলেন দেখি কোন নবী এসেছেন আশি জন উম্মী কোন নবী এসেছেন চল্লিশ জন উম্মত নি কোন নবী বিশ জন কোন নবী দশজন কোন নবী জন কোন নবী জন কোন নবী একজন কোনো রেখে উন্মত পেছনে আর নবী আগে আগে তাদের দোলা বালুর আঘাতে তখন দেখা যায় দোলা বন্ধকার হয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম প্রভু কু দিলেন তিনি ডাকতে বলেন মুসা আলী যুক্তি হয় নবী বলেন আমার চারা একটু মনিন হয়ে গেল ও প্রভু ইয় আমার হবে না আপনি একটু মাথা মুবারক ডান দিকে গড়ান আমি ডান দিকে গড়াইলাম দেখায় কি শুধু মানুষের মানুষ মানুষের বিড়ের কারণে আমার ডান দিকে রাসমাল আর দেখা যায় না আল্লাডা একদিন অভিজিৎ উপর দিকে মাথা উঠান আমি আবার উপর দিকে মাথা উঠাইলাম তাকায় দেখি শুধু মানুষের মানুষ মানুষের বিড়ের কারণে আমার বাম উপরের আসমান আর দেখা যায় না ছয় লক্ষ থেকে আপনার চেহারাটা মনিন হয়েছিল এবার ডাইনে বামে উপরে ছয় লক্ষ নয় ছয় কুঠির নয় অসংখ্য অগণিত উম্মত যা দেখলেন অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন এই সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর থেকে মিনা আলাকা আল্লাহ কুরআ বলেন রক্তের একটা পিণ্ড হয়ে গেল আর চল্লিশ দিন পর্যন্ত মেহনত করার পরে তখন মীন মদকা টুকরা হয়ে গেল আরো চল্লিশ দিন ল্যান্ডলক করার পরে তিন কন্ বৈশিষ্ট করে দিলেন আল্লাহ লোক আমি কুদরতী স্প্রিং দিলাম তোমার কবদার মধ্যে দেখো স্প্রিং তোমার কনির মধ্যে স্প্রিং তোমার কনার মধ্যে স্প্রিং আলুর মধ্যে স্প্রিং একবারে পায়ের কুড়া কোড়ার মধ্যে দেখা যায় স্প্রিং এমন বসাই দিলাম রে সমস্ত দেবরে তুই আমি আল্লাহ তোমাকে বানাইলাম এত সুন্দর অবয়ব বানাইলাম আমার ইচ্ছা মতে আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহ আল্লাহাদা আমি আল্লাহ তোরে বেড়াইলাম আবার দেখ অঙ্গ প্রথ সম একটা হাত যদি হইতো এক হাত আরেকটা হইলো তের হাত একটা পা হইলো তিন হাত আর একটা হইলো দেখা যায় দুই হাত ইমন বেষ্টম হলে তোর কেমে চোরা পিড়া করতি কান্দো পার কম একদম তুতার নি শেখ তাহলে কেমন হইতো আল্লাহ রা বাসা আবার কত দি স্মৃণ দিয়া ইয়াতো সোনার পরই আমি দিলাম নারী এই বডি পাইয়া তোমরা যখন আমি আল্লাহ রানা প্রমাণি করোয়ার সেইতে আর কিছুই হতে পারে না বলেন ঠিকা লক্ষ্য করে দেখেন আল্লাহ আমি বলি চার মাস পর্যন্ত তোমার এই দেশটা যখন গঠন হয়ে গেল তোমার এই দেশটা মুর্দা এই অবস্থায় যদি আওয়ামী লীগে নিবনি বিএনপি আমরা বড় হই তো অনেক মানুষ আমরা সমীকি শিখি এদের বড় মনে মনে মনে আমার আব্বা রাখবে না মা রাখবে না অর্থাৎ আমার দাম নাই আমি মা দেখি বড় দামি জাতীয় বাড়ির কত বড় গুরুত্ব আমি আল্লাহকে বলে গিয়েছো। তোমার দলের বিরুদ্ধে কিছু কইলে তোমার রাগ উড়ে গুসা ওরে আওয়ামী লীগের বিরুদ্ধে তোমার সেতুরে বিএনপির বিরুদ্ধে কইলে তুমি তুমি বিএনপি করারই রাগ উঠে কিন্তু আমার বিরুদ্ধে করলে তোর কোন রাগ উৎসব উঠে না অনেম খারাম জেনে রাগ কেমতের মাঠে অবশ্যই তোমার জবাব দিতে হবে রুহু তোর ভিতরে এই জীবন দিলাম এই জীবনটা আবার এমন ভাবে যেভাবে দিতাম তাহলে চোখ খুললে নিয়ে যায় কান নিয়ে যায় জিব্বা কেড়ে নিয়ে যায় কিডনি কুললে নিয়ে যায় তোর রুহু কুল্লা নিয়ে যেত বুষের দলেরা ফ্রিজের মধ্যে রেখে দিত একটার পর একটা লাগাই যেত কিছু হয়ে যাবে আর তোমরা যাননি আর থাকতো না রাস্তায় বের তোমাদের যান চিন্তায় হয়ে যেত আর প্রচুর বলেন শুধু এমন ভাবে রুহু দিলাম মাতার টিকা পা পর্যন্ত গোটা দেশের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে দিলাম যে রুহু দেওয়ার কারণে সমস্ত রুহু আছে যেমনি রুহু আছে ঠিক তেমনি ভাবে আরো সে থেকে পৃথিবীর সমস্ত লোকের মধ্যে আমি আছি আর তো তোমাকে বলে হালনা দেখা যায় না আতরা যায় না শুয়া যায় না স্পর্শ করা না এই জন্যে আল্লাহ মানি না তার দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য এক নাস্তিক শিক্ষক ছাত্রদের পড়ায় মুল্লাদের কথাই মানিস না আল্লাহ শুনাই। কিছু নাই জিল্লা আল্লাহ যদি থাকত তাহলে আমরা দৌড়তে পাইতাম স্পর্শ করতে দেখতাম দেখি না এখন তু বোঝা যায় তোর মাথার গোবর সারের কিচ্ছু নাই তুই দেখ আমি যে মাতি কথা আপনার রু আছে দেখছেন স্পর্শ করতে পারছেন বুঝলেন না তো দেখলেন না দরতে পারলেন না স্পর্শ করতে পারলেন না আমরাও দেখলাম না একটু টেবিলে না এরপরে বিশ্বাস করি দেখো স্পর্শ করা যায় না কিন্তু বিশ্বাস করতে হয় জীবন দিলাম তুমি এই কথা জানার পরে তুমি নাকি করো কিভাবে নামাজ ছেড়ে দিয়েছ রোদা ছেড়ে দিয়েছো সুদ ঘোষের মধ্যে লিপ্ত হয়ে গেলে আমি আল্লাহ মরণ দেব ওই দিন বুঝবে কই মন্দারে কই মন কি মরণের কষ্ট হবে আল্লাহ নবী হা কুল্ল রিং দা এখা প্রত্যেকটা কষ্ট হবে নবী হোক অলি হোক হোক হোক গরু ছাগল হোক আমার ধারণা পাল্টে গেল আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে যান ওই দিন আমরা চাদর দিই রসুলকে ডেকে রেখেছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী একটা হাত এইভাবে গোটায় আবার করে পা এইভাবে টানে আবার পা লম্বা করে এই দৃশ্য দেখে আমি তখন চাদর মুবারক উপর থেকে উঠে এলাম আল্লাহ নোম নিষ্প নবী কিন্তু আমি টাকা দেখি বিশ্ব নবীর আমাতের মাতা মোবারক নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন নাই যেখান দিয়ে থেকে রেহাই পাবানা সুতরাং তুমি যে না প্রমাণ বুঝে শুনি না প্রমাণিক মরণ চন্দ্র অবৈশ হবে কিন্তু যদি তুমি আমি আল্লাহর নিম না বিধান মেনে নাও আমি আল্লাহ তোর সঙ্গে তুলে ধরে মরনের কষ্ট কষ্ট লাগবো না এই কষ্টকে আল্লাহ আনন্দের রূপান্তরিত করে এরপরে আল্লাহ রব্বুল আলামী বলে শুনবাইয় এই কো আবার তোমাকে জিন্দা করা হবে আবার তোমাকে জিন্দা করা হবে উনানো কবর মেজি গেবো মর রপুকা তখন যদি কই না আমরিকা চলবে তো ও তোমার ধর্ম কি ছিল তখন কবেন আমি নিরপক্ষ চলবে তো নিরপক্ষ বললেন এরপরে যে কে আমার নবী তোমার নবীকে তখন কয়ে দিন কাল মাস ভেঙে চলবে না দুটো দেখ ওই দিন বলতে হবে রবি আল্লাহ জমানকে যদি আয় দিন ইসলাম ওয়া মোহাম্মদুর রসুল্লাহ তখন আপনি একটা তো ওই কথাটা কবলে গেলে আপনার সব আমার সবান আইতে গেলে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নীকে মতে মানলে তখন দেখা যাবে মৃত্যুর পরে জবান দিয়ে এই কথা বের হয়ে আসবে যেরকম ঠিক কিনা শুধু তা না এরপরে বলেন সুম্মা ইলেই কি চরু আবার জেনে রাখো যে তোমরা সকলি আমি আল্লাহর দিকে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে আমার দিকে আমার কাছে ওই দিনের সবকিছুর হিসাব এছাড়া উভয় নাই তাহলে ওদের কর্তাব দি আল্লাহর রসুল দ্বারা বলছে রেডি করো লেখি তা মত কামা কেমা তা ইউনু না কেমা তোমার চাল ভালো করো কোরআন শূন্য অনুযায়ী জীবন করো জীবন করো যদি মরণের সময় তুমি হাসি মুখে পৃথিবীর আমাদের তৌফিক দান করুন সকলে দূরে সরে বলেন আমি আজকের এই মাহ আয়োজন হ্যাঁ আর উনি এই মাহফিলের আয়োজন করছেন অনেক কষ্ট করে আমিও ব্যস্ততার মধ্যেও একটু শুধু বের করেছি কিন্তু এরপরেও আরো বহুল আমার এই কারণ রয়ে গেছেন যেহেতু আমরা তারিখ আবার পরিবর্তন করে একুশ তারিখ করছি একুশ তারিখ করতে গিয়া আমি একটা আইলো ও গোলাপগঞ্জের বাদেশ্বর ভাড়ি আর ওই দিকে জোরে করে সফরে হলো। মগলা বাজার আর একটা ওই কই তিন দেশ তিন ওয়ার্ড এর মাঝখান দিয়ে আবার এখানে লোকানি দিছে তো এই জন্য আমার পরে গুলাম আহিকম আসেন হাজর মানা খালেদ সাহ বলল আই যার আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অত্যন্ত হৃদয়গ্রাহী অত্যন্ত মনের মনের চাহিদা পূর্ণ হবে উনি লম্বা সর আলোচনা করবেন আজকের আলোচনায় এই জন্য আপনার মেহরবানি কেউ যাইবেন না আর এর মাঝখানে আবার হরত মালানুদ্দিন কাসিমি সাহ দাহম আতর খাতহম তিনিও আছেন আপনারা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা শুনবেন এরপরে আগে বোনাদ করিয়া বিদায় হবেন আল্লাহ রাবুল আলমীন আমাদের সকলের তৌহিক দান করুন সকল জোরে সরব Ameen. Aakhir dawana, الحمدى رب العالمين. Allahumma salli ala sayyidana maulana muhammad wa ala aalihi wa sahabi wa bariq wa sallim. Allahumma ameen. Rabbana zhlemna ankusana wail lam tawfir lana watarhamna lanakunnan minal khasirin. Rabbana رب ارحمنا كما ربنا رب رب رب لي صغيرا ورب ارحمنا كما ربنا لي صغيرا رقباني شالات বোনের গুনার বোঝা বচাই নিয়ে গুন পর উপলব্ধি তোর আমি জানি না আজকের মোনাজাত কার্যানি জীবনের শেষ মোনাজাত কত মানুষ ক্ষমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না পুরার জানি না গো কার জন্য আর আমি আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের অনেক আশারে পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও সকল বিমারী আনলা তুমি সেবা করে দাও দেশ বিদেশ থেকে অনেক বিমারি দরখাস্ত করেছেন দুহত হয়েছেন আল্লাহ মেহেরবানি করে সকল বিমারী কে তুমি সেবা করে দাও তারপর আর আমি শান্তি দিয়ে দাওপুরে আমি আজকের মা বিরোজন যারা করেছেন সোনার জন্য যারা হাজির রয়েছেন টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সাহায্য করেছেন গো আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদার সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও যত মমিন মমিনা কবরে কমে আছেন সকলের কবরের আজ আমাও বিশেষ করে আমরা আপনায় না জানি না করমান্লাহ মা বাবার কবরে আস দিও না আমাদের মা বাবার কবর কে জান্নের বাগান বানা দাও আল্লাহ আমরা মা বাবার কবর কে বাগান বানা দাও রা মীন আমাদের দাদা দাদি রা রানি শ্বশুর শাড়ি সবরে কমাই আছেন সকলের খবরের দাও আল্লাহ ও মহবুদ এই এলাকার মাটির নিয়েছে যত মর্ধমাই আমাদের মুখের দিকে হাতের দিকে ইয়াল আল্লাহ মিসবা সাহের আব্বাহুনিয়াতে নাই আরো হয়ে গেছেন আল্লাহ এবং আমাদেরকে মক্কা মদিনা বার বার সিয়ারত করার তিক দাও যদি মরণ দাও গো ইমান সাথে মরণ দিও আমাদের জমানের কাজে মা জারি করা দিও রব্বানা তাকাব্বাল। منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الدواب الرحيم سبحان ربك رب العزة عما يسغل وسلام على المرسلين والحمد لله رب العالمين